साढ़े दस टा है बांग्लादेश है बीस टीवी बांग्ला है বাংলা মানবতা সমাধান আসসালামুক রহমতুল আলহামদুলিল্লাহ রবিলাম ওবতুল ওসলাতফিলবরসলিনবী গিন মহামিহ আজমায় শ্রতা মুন্ডলী আমরা ধারা সাথে। রেয়াদ সালহীন কিতাব থেকে নিয়মিতভাবে আলোচনা শুনে আসছি আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো বৈঠক অথবা বসার আদব কোনো বৈঠকের আদব এবং সেই বৈঠকে কী পড়তে হবে কী করতে হবে এ বিষয়ে কিছু আলোচনা আমরা পূর্বের দর্শে শুনেছি সেখানে আমরা শুনেছি যে নসরুল্লাহ বলেছেন যে তোমাদের মধ্য থেকে কোনো ব্যক্তি যেন কাউকে কোনো বৈঠক থেকে উঠিয়ে ওই জায়গায় যেন সে আবার না বসে এবং অন্য রেবাইতে বলেছেন যে কোনো ব্যক্তি যদি কোথাও কোনো বৈঠকে বসার পর সেখান থেকে যদি আবার উঠে যায় তাহলে ওই জায়গায় বসার জন্য ওই ব্যক্তি হকদার বেশি যে আগে সেখানে বসেছিল এবং সাহাবেকরামদের যেটা আদর্শ ছিল সেটা হলেই যে ওনারা যখন কোনো সম্মেলনে অথবা কোনো বৈঠকে যখন যাতেন তো ওনারা যেখানে জায়গা পাতেন সেখানে বসতেন আগে পেলে আগে বসতেন কি একেবারে পিছুনি জায়গা পেলে সেখানে বসতেন বসতেন কাউকে ফালাং দিয়ে আগে বেড়ে যেতেন না এবং শুনেছি যে জুমার দিনে রবি করিম সাহসালাম উনি বলেছেন যে ব্যক্তি জুমার দিনে গোসল করবে এবং অজু করবে এরপরে সুন্দর কাপড় পরে তেল থাকলে তেল লাগি আতর থাকলে আতর লাগি যখন সে ব্যক্তি মসজিদে বের হবে এবং মসজিদে যে সে যতটুকু আল্লাহ তাকে তৌফিক দিয়েছে অতটুকু সালা চাদ করবে এরপরে ইমাম সাহেব যখন উঠবে তখন সে চুপ থাকবে এবং খুদ্া শুনবে এবং কোনো কথা বলবে না বলছেন এই অবস্থায় যদি কোনো ব্যক্তি জুম্মার দিনে কাটিয়ে দেয় মজিদে যায় জুমার সদাই করে তাহলে তার জন্য এক জুমা থেকে আর এক পর্যন্ত আল্লাহ তালা সকল সগিরা গুনা মাফ করে দেন তো আজকে যে হাদিস থেকে আমরা আলোচনা শুরু করব সে হাদিসটি হাদিসুন হাসান। আমর বিন সোয়াইফ রাহু তালানহু তিনি তেনার বাপ থেকে এবং তিনি তিনার দাদা থেকে বর্ণনা করেন তিনি বলছেন রসালাম বলেছেন যে কোনো পুরুষের জন্য এটা জায়জ নেই যে সে দুই ব্যক্তির মাঝখানে পার্থক্য করে সে বসবে ইল্লা বি ইজ তবে ওই দুই জনের অনুমতি নিয়ে সে বসতে পারে কোনো বৈঠকে যদি কোন ব্যক্তি পরস্পর আপসে মিলিয়ে বসে আছে তো ওই দুই জোনার মাঝে তাদেরকে ফাঁক করে তাদেরকে সরিয়ে দিয়ে মাঝখানি বসা নিষেধ তবে ওই দুই জোনার অনুমতি সাপেক্ষে যদি কেউ বসে তাহলে এটা দর্শনীয় নয় হাদিস টি ইমাম তিরমিজি এবং আবু দাউদ্দ রাহম রায়ত করেছেন এবং হাদিসটি হাসান পর্যায়। ও রায় তিরমিজি আনাবি মিজলাজিন ইমাম তিরমিজি আবু মিজলাস থেকে একটি রয়াত বর্ণনা করেছেন তিনি বলেন আন নারাজুল কাদ আওয়াস তাহলা কাতিন কোনো একজন ব্যক্তি কোনো বৈঠকের মাঝখানি যেয়ে বসলো যে ব্যক্তি কোন বৈঠকের মাসখানে স্বামী তু রসুল্লাহাউদ ইন আবু তিনি বললেন আমি রসুলামকে বলতে শুনেছি হইরুলমা জায় আলী সি আউ সাহা সবচাইতে উত্তম বৈঠক যেই বৈঠকটি বেশি বিস্তৃত হবে প্রশস্ত হবে বড় হবে وعن أبي هرانة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من جلس في مجلس فاكثر فيه لغته فقال قبل أن يقوم من مجلسه ذلك سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك إلا غفر له ما كان في مجلسه ذلك رواه الترمذي فقال حديث حسن صحيح আবু হরাইরা রাজি আল্লাহু তালানহু তিনি বলেন রসুরুল্লাহলাম বলেছেন মান মানি মাজ যখন কোনো ব্যক্তি কোনো বৈঠকে বসলাতুরফি এবং সেই বৈঠকে অপ্রয়োজনীয় কথা যদি বেশি হয়ে যায় ফবল আমি মাজলিসিহি এবং ওই বৈঠক থেকে ওঠার পূর্বে যদি এই দোয়াটি পরে কি দোয়া সুবাহ যত হয়েছে যত বেহুদা কথা হয়েছে আল্লাহ পাক সবগুলি ক্ষমা করে দেন এটাই নিয়ম যে মজলির শেষে এটা পড়তে হবে সোহান এটা পড়তে হবে এটা হলো শূন্য কিন্তু বিষয়টি হলে যে যখন কোন ব্যক্তি কোনো সন্ন্যতকে ছেড়ে দিয়ে নিজের পক্ষতে কোনো কাজ করে তাহলে সেটা বেদাত হয়ে জিনিসকে ছেড়ে দিয়ে অন্য প্রয়োজনই নেই বর্জা রাজি আল্লাহ তিনি বলেন রসুরুল্লাহাম তিনি বলতেন আখিরাতি একেবারে শেষ বেলায় যে কোনো বৈঠকের শেষ প্রান্তে ইদা আরা মাল মজলিস যখন তিনি কোনো বৈঠক থেকে ওঠার ইচ্ছা করতেন তখন তিনি এই দোয়াতে পড়তেন কি বলতেন সুবাহ আস্তাকলেক দুটা একই শব্দ একটু পার্থক্য একটা আস্তাক ফিরুকা আল্লাহ আর এখানে আছে আস্তাক ফিরুকা ওয়ু বিলাইক فقال رجل تو একজন ব্যক্তি বলল ইয়া রাসূলুল্লাহ الله আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম انك لتقول قولا ما كنت تقوله فيما مضى বৈঠকের শেষে একটি দোয়া পড়েন এই দোয়াটি আপনি আগে তো পড়তেন না ইদালিন আপনার কাছ থেকে দোয়াটি শুনতেছি তো তিনি لما يكون في المجلس বলেন এই দোয়াটি ওই বৈঠকের জন্য অর্থাৎ ওই বৈঠকে যদি কোনো ত্রুটি হয়ে যায় কোনো বাড়াবাড়ি কথা হয়ে যায় বেহুদা কথা যদি সেখানে হয়ে যায় তাহলে এই একটি দোয়ার কারণে আল্লাহ আল্লাহতলা ওই বৈঠকের সকল সগিরা গুণ আল্লাহ তালা মাফ করে দেবে সম্মানত শ্রোতা দর্শক মণ্ডলী আমরা বৈঠকের আদব সম্পর্কে আমরা আলোচনা শুনে আসতেছিলাম এবং আমরা বৈঠকে কিভাবে বসবো কোথায় যেয়ে বসবো বৈঠক শেষে আমরা কি পরে উঠবো সেখানে এই বিষয়ে আমরা শুনছিলাম এ বিষয়ে আরও কিছু তথ্য আমাদের সামনে আছে যেটি আমরা ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতির পর আলোচনা নিয়ে আসবো তো এই মুহুর্তে ছোট্ট একটি বিরতি বিরতির পর ইনশাআল্লাহ বাকি আলোচনা নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হবো ইনশাআল্লাহ কিছু বিষয় জানতে হবে এই বিষয়গুলো আলোচিত হয়েছে রুলু মূল ও আন শিরোনামে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 জানতে হলে দেখুন উন্মুল কোরআন সমের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে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 যদি মানুষ শুধু মনের কথায় চলে মনকে কন্ট্রোল করতে হবে ইসলামের পথে চলে এভাবে মানুষের জীবনের মধ্যে ইনসাফ রক্ষাকারী দেখুন আল্লাহ তালা সবার উপর রক্ষাকারী প্রতি বুধবার সন্ধ্যা সাড়ে ছটায় আপন সম্প্রচার দুপুর সাড়ে বারোটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় আল্লাহাম সম্মানিত শ্রোতা শুনে আসতেছিলাম এ বিষয়ে তিনি বললেন রসুল্লা সাল্লাম যখনই কোনো মজলিশ থেকে উঠতেন তখন এই দোয়াটি পড়তেন তো তিনি এক এক সময় এক একটি দোয়া পড়তেন কখনো ওই দোয়া পড়তেন কখনো এই দোয়া পড়তেন তো এক এক দোয়ার এক এক রকম ফজিলত তো আগের যে দোয়াটি আমরা শুনেছি সুবাহান কাল্লাহম্মা অব হামদিকা আশাদা আস্তাক ফেরুকা ও আতুবি তো তার ফজিলত হলেই যে ওই বৈঠকে যদি কোনো ত্রুটি হয়ে যায় কোনো লাঘু হয়ে যায় কোনো বেশি কথা যদি হয়ে যায় আল্লাহ তালা মাফ করে দিবেন। আর এই দোয়াটিও আল্লাহ পড়তেন সেটি হলেই আল্লাহিকা মা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 কোনো বৈঠক থেকে ওটার সময় পড়তেন তো যে লম্বা শিখতে পারবে এটা পড়লে অবশ্যই বেশি লাভ আর এত না পড়লেও যেটা কফারত যেটা বলা হয় এটা অবশ্যই প্রত্যেক মজলিসের শেষে পড়া দরকার তিনি বলেন রসুরাম বলেছেন যখন কোন সম্প্রদায় কোন বৈঠক থেকে যখন তারা ওঠে যে বৈঠকে তারা আল্লাহর জিকির করে নেই আল্লাহর জিকির বলতে যে দোয়া পরা দরকার ছিল সেই দোয়া তারা পরে নেই বৈঠকে শেষে দোয়া পরার কথা ছিল তারা এই দোয়া পরে নেই অথবা ওই বৈঠকে আল্লাহর বিষয় কোনো আলোচনা করে আন নেই তবে তারা যেন একটি মৃত গাধার মজলিস থেকে যেন সে উঠলো যেই মজলিসে যে বৈঠকে আল্লাহর নাম নেওয়া হয় না ওই বৈঠককে মরা গাধার সাথে তুলনা দিয়েছে যে মরা গাধার কাছ থেকে যেন সে চলে আসলো কারণ যে ব্যক্তি আল্লাহর নাম নিতে পারে না আল্লাহর জিকির করতে পারে না তাহলে সে মরা গাধাই হাদিস টা আবু দাউদ সহি সানাদের সাথে উল্লেখ করেছেন বলেছেন যে যে সম্প্রদায়ের লোকজন তারা কোন যখন আল্লাহর জিকির করে না আল্লাহকে স্মরণ করে না আলামিহি এবং সেই বৈঠকে নবী মহম্মদুর রাসুল্লা সাল্লের উপর দরুদও পাঠায় না ইল্লা কান আলহিম তিরাতুন তবে ওই সমস্ত মানুষের উপর অবশ্যই বিপদ আসবে ক্ষতি বই আসবে ক্ষতি হবে মানুষের ফাইন শাহ আদাহন শাহ গাফর আলাহ তাদের গুণা হবে এখন আল্লাহ তালা সেটা তাদের মাফ করুক অথবা শাস্তি দিক এটা আল্লাহ যেই বৈঠকে আল্লাহর নাম নেওয়া হয় নাই নবীর প্রতি দরুদ পাঠ করা হয় নাই তাহলে ওই বৈঠকে আল্লাহর পক্ষ থেকে শান্তি আসবে না বরং ক্ষতি আসবে ওই বৈঠকটি ক্ষতির কারণ হবে গুনার কারণ হবে আল্লাহ করলে সেই গুনার শাস্তি দিবেন এবং বলেছেন হাদিসকে হাসান পর্দায় তিনি আরো বলেন রসুলাম বলেছেন যে ব্যক্তি কোনো বৈঠকে বসল এবং সেখানে আল্লাহর জিকির করল না তাহলে ওই বৈঠকে তার জন্য আল্লাহর পক্ষ থেকে ক্ষতির কারণ হবে আর যে ব্যক্তি শুইতে গেল আর সবার সময় আল্লাহর নাম নিল না শোয়ার পূর্বে যে দোয়া হম ইসমিকা আমুতওয়াহা বলছেন তিরাতুন আল্লাহর পক্ষ থেকে ওই ব্যক্তির জন্য ক্ষতি আসবে আল্লাহর পক্ষ থেকে ওই ব্যক্তির জন্য ক্ষতি হবে হাজিস আবু দাউদ এব করেছেন তো আমরা মজলিসের আদব সম্পর্কে আলোচনা শুনে আসলাম যে মজলিসে যেয়ে যেখানেই জায়গা পাবো সেখানেই বসতে হবে মজলিসে যে কোনো ব্যক্তিকে সরিয়ে দিয়ে বসা যাবে না মজলিসে যে মানুষদেরকে ফালাং লাগিয়ে আগে যে মাঝখানে বসা যাবে না এবং মজলিসে যে চুপ থেকে আলোচনা শুনতে হবে এবং মজলিস যখন শেষ হবে সেখান থেকে ওঠার পরে দোয়া পড়ে উঠতে হবে এবং যেই বৈঠকে যেই মজলিসে আল্লাহর কথা স্মরণ করা হয় না নবীর প্রতি দরুদ পেশ করা হয় না ওই মাহফিলকে মরা গাধার সাথে তুলনা করেছেন এবং এই সমস্ত মাহফিলে বসা এটা মানুষের জন্য ক্ষতির কারণ এবং সেই ক্ষতির জন্য পাক তাকে শাস্তি দিতেও পারেন ক্ষমা করে দিতে পারেন এখন যে পরিচ্ছেদটি আমাদের সামনে আছে সেটা হল বাব রু ইম্লা কবিহা স্বপ্ন এবং স্বপ্ন সম্পর্কিত জানার বিষয় স্বপ্ন এবং স্বপ্ন সম্পর্কিত যে আলোচনা আছে এ বিষয়ে অধ্যে আলোচনা হবে ইনশা আল্লাহ কলা তালা আল্লাহ তালা বলেন সুরায় রুমের তেইশ নম্বর আয়াত আল্লাহ বলেন আল্লাহর নিদর্শনের মধ্য থেকে তোমাদের রাত্রি এবং দিনের বেলায় নিদ্রা এটাও আল্লাহর একটি বড় নিদর্শন আল্লাহ বলছেন ওয়াজিবাহ আল্লাহ রাত্রি কি বানিয়েছেন আরাম করার জন্য আর দিনকে বানিয়েছেন মা আসা রুজি তালাশ করার জন্য কিন্তু তারপরেও নবী করিম সাল্লাহ সাল্লাম দুপুরে যখন খানা খাতেন তো দুপুরে খানা খাওয়ার পর একটু কাইলউলা করতেন কিছুক্ষণের জন্য উনি বিশ্রাম করতেন তো সেই বিশ্রাম যে মানুষের জন্য কত বেশি উপকারী আমরা যারা বাস্তব জীবনে দেখি যে সারাদিনের যতই পরিশ্রম থাক না কেন দুপুরে খাওয়ার পর যদি একটু বিশ্রাম নেওয়া যায় তাহলে শরীরের ক্লান্তি যেন দূর হয়ে যায় ঠিক তেমনই সারাদিন পরিশ্রম করে যদি রাত্রিবেলায় ভালোভাবে একটু শোয়া যায় ঘুম পারা যায় তাহলে সারাদিনের ক্লান্ত আমাদের শরীর থেকে চলে যায় তো ঘুম নিদ্রা এটাও একটি বড় নিয়ামত সেই ঘুম রাত্রে হোক অথবা দিনে হোক সেই আনাতারা বলছে অমিন আয়াতিহি মানা মুহার তোমাদের দিনে এবং রাত্রিতে বিশ্রাম করা এতেও আল্লাহর বড় একটি নিদর্শন আছে আল্লাহর বড় একটি দয়া আছে যেই নিদর্শনটি মানুষের বোঝা দরকার এবং সেটা নিয়ে চিন্তা চিন্তাভাবনা করা দরকার যে আল্লাহ তালা যদি শুধু দিন বানাইতেন তাহলে কেমনি হতো অথবা দিন না হয়ে শুধু রাতি হতো তো আল্লাহ আল্লাহতলা দিন দিয়েছেন রাত্রি দিয়েছেন শোয়ার জন্য ব্যবস্থা করে দিয়েছেন তে এই সব কিছু আল্লাহর বড় নিয়ামত আল্লাহর নিদর্শন এ বিষয়ে ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال سمعت رسول الله صلى الله يقول لم يبق من النبوة إلا المبشرات قالوا ام المبشرات قال الرؤيا الصالحه رواه البخاري ابو هريره রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন رسول الله صلى الله لم يبق من النبوه الا المبشرات النবুয়তের কিছু বাকি নেই অবশিষ্ট নেয় সুসুংবাদ ব্যতিত সুসংবাদ ব্যতীত তো নবুত কার উপর আসতো ওহি কার উপর আসতো আল্লাহ নবীর উপর তো বলছেন ওহির আসার কোনো মাধ্যম নেই তবে সুসংবাদ আছে ওহি যেটা আসতো কখনো জিবুর সালাম নিজে উনি এসে ওহি অবতীর্ণ করতেন মানুষের আকৃতি নিয়ে অথবা উনি স্বয়ং ওনার আকৃতি নিয়ে ওহিনী আসতেন আবার কখনো কখনো উনি ওহি এমনভাবে আসতেন কাল জারাস ঘন্টার মতো সজরে আওয়াজ করে সে ওহিটি আসতেন আবার কখনো আল্লাতলা ওহি স্বপ্নের মাধ্যমে আল্লাহতলা ওহি পাঠাতেন যেমন নাকি ইব্রাহিম আলাই সালাম উনি কি স্বপ্ন দিয়েছেন যে ইন্নি আরাফিল মানামি আন্নি আদবাহুকা ফনজুর মাদা তারা বৃদ্ধ বয়সে আল্লাহ আল্লাহতালা তাকে একটি ধৈর্যশীল সন্তান দান করেছেন ইব্রাহিম আল ইসাল্লামকে যেই সন্তান এবং তার মা হাজরাকে উনি মক্কায় যে তাদেরকে রেখে আসছেন এবং তাদেরকে সেখানে কোনো বস্তি ছাড়া কোনো আবাদ ছাড়া কোনো খাদ্যদ্রব্য জিনিস ছাড়া কিছু খেজুর এবং পানি দিয়ে সেখানে তাদেরকে রেখে চলে আল্লাহ আল্লাহতলা পরীক্ষা করতে চাচ্ছিলেন তো যখন একটু পানি এবং খেজুর তাদের কাছে দিয়ে ইব্রাহিম আলাইসালাম যখন সেখান থেকে ফিরে আসতেছিলেন তখন মা হাজরা বলছিলেন যে হে ইব্রাহিম এখানে না কোনো জনবস্তি আছে আর না এখানে কোনো খাওয়ার জিনিস আছে এ সামান্য পানি আর একটু খেজুর আমাদেরকে রেখে দিয়ে চলে যাচ্ছেন তো এটা কি আপনি নিজে ইচ্ছে রেখে যাচ্ছেন না আপনার প্রতিপালকের হুকুম উনি বলছেন এটা আমার রবের হুকুম তো বলছেন তাই যদি হয় তাহলে ঠিক আছে আপনি যান যিনি হুকুম দিয়েছেন তিনি ব্যবস্থা করবেন এই সামান্য খেজুর এবং পানিও একদিন তাদের শেষ হয়ে যায় বাচ্চা মায়ের দুধ পান করে কারণ মা যদি কিছুই খেতে না পায় তাহলে দুধ আসবে থেকে। একদিন খাবারও শেষ হয়ে গেলো পানিও শেষ হয়ে গেল বুকের দুধও শুকিয়ে গেল। বাচ্চা চিল্লাচ্ছে খাওয়ার জন্য পান করার জন্য দুধ পাচ্ছে না তখন হাজারা সে এদিক সেদিক একটু ঘোরাফেরা করে দেখে কোনো মানুষের আওয়াজ পায় কি দেখি কোনো খাওয়ার কিছু খবর পাওয়া যায় কি না কোথাও খাওয়ার কিছু আছে কি না তো দৌড়ে যে সফা পারোয় তিনি ওঠেন উঠে দেখেন চারিপাশে যে কিছু আছে কি না এরপরে সফা মারোয়ার মাঝখানে একটু ওয়াদি সেখানে নামেন এরপরে আরেকটু দূরে যান মারোয়ার পাহাড়ে সেখানে যে উঠে দেখেন যে আশেপাশে কোনো খাওয়ার কোনো কিছু খবর পাওয়া যায় কি এইভাবে একবার সফাই একবার মারোয়াই একবার সফাই একবার মারোয়াই বার চক্কর দেওয়ার পর অবশেষে আল্লাহর রহমতে সেখান থেকে জমজম পানি সেখান থেকে উৎপন্ন হওয়া শুরু হয়ে গেল তো যখন বাচ্চা সেখানে পানির সাথে খেলা করার আওয়াজ যখন তার মা হাজেরা শুনতে পার তখন তিনি দৌড়ে এসে সেই পানিটাকে চারিপাশের দিকে আল দিয়ে সে পানিটাকে আটকিয়ে রাখলেন পরবর্তী মানুষেরা যখন দেখলো যে কিছু পাখি এই কুয়ার উপরে এসে ওড়ে কারণ যেখানে পানি আছে সেখানে পাখিরাও পানি পান করতে আসে তো দূর থেকে মানুষ দেখে যে এই জায়গায় পাখি উড়ছে মনে হয় এখানে পানি আছে তো দূর থেকে মানুষ সফর করে এসে যখন জমজম কুয়ার পাশে আসছে তখন দেখে হ্যাঁ এখানে পানি আছে তো এই পানির কারণে আস্তে আস্তে চারিপাশে মানুষের বসতি এবং বস্তি সেখানে শুরু হয়ে যায় বৃদ্ধকালে এই আদরের ছেলে আল্লাহ পাক একে যখন একটু বড় করেছে একটু চলার মতো যখন বয়স হয়েছে দৌড়াতে পারে বলছেন এমনি তখন তিনি বললেন যে আমি স্বপ্নে দেখেছি আপনাকে আল্লাহ যে হুকুম দিয়েছে আপনি করেন আপনি আমাকে ধৈর্যশীল পাবেন তো ছেলেকে হুকুম দেওয়ার ওহিয়া কিসের মাধ্যমে স্বপ্নের মাধ্যমে তো নবীদের যেটা স্বপ্ন হয় সেটা সত্য হয় আর আমাদের স্বপ্ন কি হয় এই বিষয়ে ইনশাল্লাহ আমাদের আলোচনা এই অধ্যায় এই পরিচ্ছেদ নিয়ে আমাদের আলোচনা পরবর্তী দর্শন ইনশাআল্লাহ এই বিষয়ে আমরা বিস্তারিতভাবে জানব সে আলোচনা শোনার আহ্বান রেখে আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি ও আখরুদ্দাওয়ানা আলহামদুলিল্লাহ হিরবুল আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি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 পাউন্ড অ্যাকাউন্ট নাম্বার শূন্য তিন দুই তিন শূন্য এক আই জি বিল শর্ট কোড সোয়েব বিআইসি কোড বাইশ টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন পিস টিভি মানবতার সমাধান যাদের শাসনের ডঙ্কা বেজেছে দুনিয়ার গলি যেহেতু কোরআন ছিল তাদের সংবিধান তাই জগতে হয়েছিলেন তারা মহান মহিয়ান আমি মোহাম্মদ বদরুদ্দ জানাদি শাসন শিখতে কেন তাদেরকে ইসলামের খাটি প্রতিনিধি বলা যায় খোলাফায় রাশেদিন প্রতি রবিবার মঙ্গলবার ও বৃহস্পতিবার সন্ধ্যা ছটায় আপ পুন্প্রচার